আতার রহমতুল্লা বলেন আমরা ইবনু আব্বাস রজাল তালানহের সঙ্গে সারিফ নামক স্থানে মায়মুনা রজালাহা এর জানাজায় হাজির ছিলাম ইবনু আব্বাস রদিয়াল তালানহু বলেন ইনি রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সহধর্মিনী কাজেই যখন তোমরা তার জানাজা উঠাবে তখন ধাক্কাধাক্কি এবং তা জোরে নাড়াচাড়া করো না বরং ধীরে ধীরে নিয়ে চলবে কেননা নাবী সাল্লাহু সাল্লাম এর নয় জন সহধর্মিনী ছিলেন জনের সঙ্গে তিনি পালাক্রমে যাপন করতেন আর একজনের সঙ্গে রাত্রিযাপনের কোনো পালা ছিল না